<تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد الله وحده لا شريك له واشهد ان محمدا بعد فان خير الحديث كتاب الله وخيالا لهذه هدي محمد صلى الله عليه وسلم وشغل وكل محدثه بدعه وكل بدعه ضلاله فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبأ فتبينوا ان تصيبوا قوما بجهاله فَتَوْفِيقٌ عَلَى مَا فَعَلْتُمْ لَابِئِينَ وَعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَهُ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنْتُمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمرِ اللَّهِ فَإِن فَاءَت فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ إِنَّ الْمُؤْمِنِينَ إِخْوَةٌ জগরাত সামনে পেশ করলাম অব্রাল গোবিন্দকে সম্বোধন করে বলছেন কোন সংবাদ আসে তাহলে তা তোমরা চাচাই করবে যদি এরকম না করো তাহলে হয়তো কোন জাতির উপর তোমরা আক্রমণ করে বসবে যা করেছ তার জন্য লজ্জিত এরপরে বলছেন তোমাদের মধ্যে আল্লাহ রসুর রয়েছেন যদি তোমাদের বেশিরভাগ তিনি তোমাদের কথা মেনে নেন তাহলে কিন্তু আল্লাহ তোমাদের পতিমানকে প্রিয় করে তুলেছেন আর তোমাদের মনে তাকে বড় বড় আর সাধারণ এরাই হলো সৎ পথের পথিক। প্রথম আয়গুলির তর্জমা করলাম আল্লাহ সমস্ত মমিনদেরকে আর এইসব ইমানদারদের মধ্যে আমারও স্বামী যদি তোমাদের কাছে কোন বিশেষ কোন সংঘাত সংঘাত নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করবে উল্লেখ করেছেন যদিও কোন মহাদিহীন এর সনদ সূত্রকে দুর্বল সাব্যস্ত করেছেন বিভিন্ন কারণে কিন্তু সাধারণত মুফাসীনরা এই ঘটনাটি উল্লেখ করেন আসলেন হারিফ বিন তিনি বলেন আমি আল্লাহ রসুল সালি সাল্লামের কাছে আসলাম নবী করিম সাল্লাম আমাকে ইসলামের দিকে আহ্বান করলেন কারণ প্রধান কাজ হচ্ছে দিনের দিকে মানুষকে আহ্বান করেন দাওয়াত আপনি যদি ভালো হন তাহলে যে আমল নবী করিম করতেন আপনিও কারণ আপনার সাথে আহ্বান করা ইসলামের দিকে তাকে রাখতেন তো হারিফিন বলছেন আমাকে আল্লাহ রসুন বাড়িয়ে গেবে ইসলামের দিকে আহ্বান করলেন তখন আমি তা সেই ইসলাম কবুল করলাম আর এই ধর্ম সঠিক বলে স্বীকৃতি দান করলাম এমনিভাবে আল্লাহ রসুলসল্লি হুসাল্লাম আমাকে সাকার দেওয়ার জন্য আহ্বান করলেন আমি সে আহ্বান সাড়া দিনা। আমি বল আমাকে আহ্বান করলেনের বিধান জানালেন আমি আল্লাহ রসুল বললাম রসুল আমি আমার গোষ্ঠীর যাচ্ছি আমার সম্প্রদায়ের লোকজনের কাছে যাচ্ছি ওদেরকে নিয়ে আমি ইসলামের দিকে আহ্বান করব এবং তাদেরকে বলবো তারা যেন জাকাত আদায় করবে এবারে তাদের মধ্য থেকে যে কেউ আমার কাছে জাকাত দেবে তাদের জাকাত আমি জমা করব একত্রিত করব আর আপনি আমার কাছে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবেন অমুক মাসে অমুক মাসে এমনিভাবে তিনি তার সম্প্রদায়ের লোকজনকে দিনে হকের দিকে আহ্বান করলেন এবারে তাদের মধ্যে থেকে যারা দিনে হক কবুল করল তাদের থেকে তিনি জাকাত ফসল করলেন তিনি একজন প্রতিনিধি আসবেন আর ওই প্রতিনিধি এসে আমার কাছ থেকে জায়গা ফুসল করে নিয়ে যাবেন কিন্তু তাই হ্যারিস মনে করলেন্লাম আমার প্রতি হয়তো রেগে গেছেন অসন্ত হয়ে গেছেন এজন্য জন্য তার প্রতিনিধি আমার কাছে আসছেন না তাই তার গোষ্ঠীর বড় বড় লোকজন যারা তাদেরকে তিনি এখনো আসেননি তিনি তো আর ওয়াদা সরফি করতে পারেন না তাই বোঝা গেল নবী করিম সোল্লা প্রতিনিধি যে আমার কাছে তার বিশেষ কারণ হবে তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন তাই চলো আমরা সবাই যাই নবী করিম সালামের কাছে তিনি আসছেন অন্যদিকে নবী করিম সোল্লাহ আলী রাস্তার মধ্যবর্তী জায়গায় এসে তিনি ভিতর সন্ত্রস্ত হয়ে ফিরে গেছেন হয়ে এসেছে তিনি এসে এসেছেন আল্লাহ রসুল আমাকে জগাত দিতে আমাকে জগাত প্রদান করেনি আমাকে করতে কথা শুনে তিনি রেগে গেছেন পাঠালেন একটি সন্ন্যদল হারিদের কাছে ওই সৈন্যব সৈন্য দল আসছেন তারা দিকে প্রতিনিধি তার কাছে যাননি এমনি মুহূর্তে হারিতে সাক্ষাৎ হয়েছে এদের সঙ্গে হারিজ জিজ্ঞেস করলেন ব্যাপার কোথায় যাচ্ছেন তারা বললেন আমরা তোমার কাছে তখন হারিফিন এই লুকটিকে আমি কখনো দেখিনি আর তিনি আমার কাছে আসেননি اللہ রসুন صلی রসুল সালিসাম তাকে বললেন হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। তখন তিনি বললেন লা ولا اتاني وما قبلت الا حين احتبس علي رسول رسول الله صلى الله عليه وسلم خشيت ان يكون كانت سقطه سقطه الله تعالى ورسوله قال فنزلت الحجرات يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبئ فتبينوا ان رسول صلى তিনি বলছি আমি তাকে দেখিনি তিনি আমার কাছে আসেন আমি এসেছি ওই সময় যখন আপনার আমার কাছে আসেনি আমি এবারে যদি এই ঘটনা সত্য না হয় তাহলে बोझा जा सत्य नहीं आलमी विशेष कर मध्य अल्लाहर भय ए रो व्यक्ति विशेष संवाद চাই ব্যক্তিগত ভাবে কারো বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যদি কেউ কোন কথা নিয়ে আসে তবুও আমরা তার কথা বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত যাচাই না করছি যে যার যে দল করে ওই দলের পক্ষে যদি কোথাও হয় হাততালি নেই আর এই দলের বিরোধী যে দল তার পক্ষে কোথাও হলে প্রতিবাদ করে কিন্তু তোমারের নির্দেশ এরকম নয় তোমার পরিবারের পক্ষেও তুমি থাকবে না যদি পরিবার হাতের হাতের বিরোধী হয় তুমি তোমার গোষ্ঠীর পক্ষে থাকবে না যদি গোষ্ঠী হকের বিরুদ্ধে হন এটা হচ্ছে আল্লাহ তোমার বাপ যদি হকের বিরোধী হন তুমি তোমার বাপের পক্ষে যেতে পারবে না তোমার আম্মা যদি হকের বিরোধী হন তোমার আম্মার পক্ষে যদি থাকতে পারবে না কারণ হককে আমাদের জন্য সবার আগে রাখতে বিশেষ সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা যাচাই করবে যদি তারা কর তাহলে হয়তো কোনটা মিথ্যা জন্য যার ফলে নিজেরাই লজ্জিত হবে অতঃটা স্পষ্ট হয়েছে কিনা ইনশাআল্লা স্পষ্ট হয়েছে সামনে যাই এবারে নবী করিম সাল্লাম সম্পর্কে আল্লাহ আমাদের স্মরণ করে দিচ্ছেন তোমাদের মধ্যে আল্লাহর রয়েছেন আল্লাহ উপস্থিত ছয় আমাদের কাছে নবী নাই সাল ইসলাম আছেন নাকি কিন্তু দুনিয়া আকালের মাঝে যে বরজফি জিন্দগি বর্জফি জীবন সেই জীবন তারা আছে এজন্য আমরা তাকে বলব না যে তিনি পৃথিবীতে যেভাবে জীবিত ছিলেন তারা বলে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করি যদি মোহাম্মদ রসুল ইসলাম জীবিত থাকতেন তাহলে কি তাকে মাটি নিচে দাপন করতেন কোন একটা সাধারণ মানুষকে একটা কাফির কেউ একটা বদমাস কেউ একটা জিন্দা দাপন করা কখনো হয় সমর্থন দিয়েছেন সাধারণ একটা মানুষ এরকম করবে না যে স্যার চাকে জিন্দা করে একটা কাফিরকে একটা জিন্দা দাবন করা ঠিক না মূর্তদের ব্যবহার এসছে আগে করে জিন্দা রবি কবুল করে তাহলে তোমরা তাকে হত্যা করো এটা হচ্ছে কিন্তু তাকে জিন্দা রমন করবে না যদি একটা সাধারণ কাটি পর্যন্ত যদি করা কি রকম করবেন আপনি দেখ ঠিক আছে আল্লাহ নবী সাল ইসলাম মারা গেছেন তাই না ইন্দুর ও নবী সাল ইসলাম আপনিও আপনি মারা যাবেন তারাও মারা যাচ্ছে আর একজন আরেকজনের বিরোধী হয়ে তোমরা কেয়ামতের দিন কথা বলবে মুসলমান তাই তোমরা জেনে রাখব তোমাদের মধ্যে আল্লাহ রসুল কারণ এই রসুল এমন রসুল সমস্ত নির্বাচিত করেছেন আর সর্বশেষ নবী সর্বশেষ রসুল হিসেবে তাই এই রসুল তোমাদের মধ্যে আছেন তাই কখনো তোমরা রসুল সাল ইসলামের বিরোধী কথা বলবে না তার নির্দেশ অমান্য করবে না এই বর্তমানে অতএব সোলামের সুন্নত আমরা যদি পেয়ে যাই তাহলে এর উপর যথাশীঘ্র তাড়াতাড়ি করে এর উপর আমল করার চেষ্টা করব যদি এরকম করি তাহলে বুঝা গেল আমরা বেশিরভাগ বিষয়ে যদি তিনি তোমাদের কথা মেনে তাহলে তোমাদের কষ্ট হবে তার মানে তোমরা যাই দাবি করবে তাই বিয়েদিন এরকম হতে পারো না অনেক সময় তোমাদের বোঝা যাচ্ছে বেশিরভাগ তোমাদের মন বিরোধী তিনি দিবেন কারণ মানুষের মন চায় আল্লাহর মন চায় আল্লাহ না করতে ভালো দিকে মন যায় না আপনার মনে কুমন্ত্রণা জাগিয়ে তুলে তুমি যেন খারাপের দিকে যাও কারণ সিদ্ধ তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি ওসাল্লাম তোমাদেরকে জান্নাতের পথ দেখান তাই যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমাদেরকে রিপু বিরোধী আমল করতে হবে মনের বিরোধী আমল করতে হবে রবি করিম উপর আমল করতে হবে যদি এরকম করো তাহলে তোমরা জান্নাত তোমাদের কাছে ইমানকে প্রিয় করে তুলেছেন আপনার ইমান যদি ভালো হয় আপনি ইমানে আমল করার চেষ্টা করবেন সবসময় আর ইমান যদি হয় দুর্বল তাহলে বলো ভাই ছাড় এগুলা মুল্লারা এরকম বলেই আপনি আপনি কি চান মুল্লা জাননাতে যাক আর আপনি জাননাতে যাবেন না আমরা মুসলমান আমরা চাই জাননাতে যেতে যদি বিশ্বাস থাকে আল্লাহ তাহলে তুমি কেন এরকম বলবে মূল্ বই পুস্তক নিয়ে যায় পমন করে নিয়ে যায় বই পুস্তক বিক্রি করে কিন্তু বইয়ের ভিতরে কি আছে তা জানে না আর জানলেও আমন করে না আল্লাহ বলেন তাদের উদাহরণ অর্থাৎ তারা তরাদ পেয়েছে কিন্তু ইউনিটি আমল করেনি এদের উদাহরণ হচ্ছে গাধার মতো যে গাধা বই পুস্তক নিয়ে যায় কিন্তু উপকৃত হয় না অন্য কোন পশু না আমরা গাদাও না অন্য কোন পশুও না আমরা মানুষ আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন যার ফলে আমরা ইসলাম কুবুর করতে পেরেছি আল্লাপাক আমাদের উপর রহম করেছেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উন্মতি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন যদি অন্য গোষ্ঠীর ভালোবাসা না থাকি বিরোধী দল বা অবিরোধী বা পক্ষের দল কারো যেন কারোর প্রতি যেন আমার মনে আকর্ষণ না থাকে আকর্ষণ থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর যদি আমি তার কথা মানব আমার আম্মা যদি হক বলেন তাহলে আমি আমার আম্মার কথা মানব আমার পুস্তাদ যদি হক বলেন আমি তাহলে তার কথা মানব আমার অভিভাবক যদি আমি তার কথা মানব তারা না হবেন দেখুন আল্লাহ তোমাদের তোমাদের কাছে ইমানকে প্রিয় করে তুলেছেন আর তোমাদের মনে ইমানকে সুন্দর করে তুলেছেন তোমাদের কাছে খারাপ করে তুলেছেন কুফরি কে সাধারণ না স্বাভাবিক গুণা আর কুফুর তো আমরা সবাই জানি কুফুরি বকার রে কুমুর কুফরা এজন্য একটা হাসছে আমাদের কাছে ইমানকে প্রিয় করে তুলো আমাদের অন্তরে ইমানকে সুন্দর করে রাখো অন্তর্ভুক্ত কথা বেশি কিছু চাওয়া উচিত আল্লাহ তোমায় এমনকি রোব্রাহি হে বা তুমি আমাদের অন্তরকে বকরো করো না বিপদগামী করোনা হেদায় দেওয়ার প্রতি আরো জনকে অগ্রসর হয়নি হেদায়তের পথ থেকে যেন পিছিয়ে না যাই আপনি সলাধ শুরু করেছেন এবারে সলাত আদায় করুন জামাদের সাথে আদায় করুন সলাধ থেকে দূরে থাকবেন না सलाद शुरू कर मौसुमे मौसूम के सामने रेखे উমরার দিন আসার পরেই ভোজন নবাজ নেই আচ্ছা সত্য পরে ঘুরতে আস এমন লোক আমি পাই উমরা যায় ওমানে কেউ ভোজন নবাজ আমাদের কাছে যদি আমি এখানে সনাত পড়ি মক্কায় গেলেও সনাত পড়বো মদিনায় গেলেও সোনা পড়বো বাংলাদেশে গেলেও পড়বো লন্ডন আমেরিকা ব্রিটিশ জেমস যেখানেই যাই না কেন ভারতে যাই সেখানে গেল আমরা সরাতো আমাদের কাছে আপনি যেন এরকম নামায় কিছুদিন রুদ্ধিখানা নেন শেষ কোন ভাই এরকম আছে যারা দাড়ি রাখেন বক্তব্য শুনল হজে গেল অনেকটা ঠিক হয়ে গেছে আর কখনো আমি দাঁড়িয়ে কাটবো না দাঁড়িয়ে ছাড়বো না হজ থেকে আসলো দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দু মাস গেল পরবর্তীতে আবার শুরু হয়ে গেছে কাজ নাবু তাহলে আপনার কাছে ইমান প্রিয় কিরকম প্রিয় নয় ওতে প্রত্যেক দিন যখন মোয়াদ পড়ে সে আল্লাহ তুমি আমার মনে ইমানের প্রতি ভালোবাসার সৃষ্টি করো আল্লাহ তুমি আমার মনে পুকুরিকে খারাপ করে তুলো তোমার মা হি কি আমার মনে অপ্রিয় করে তুলো এরকম দয়া করবেন প্রত্যেক দিন শুধু দোয়া ইয়া আল্লাহ আমার চাকুরি নেই চাকুরি দাও টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা দাও আল্লাহ আমার এটার দিন আমরা জানি না আমাদের কোন দিন বোধ আসে আচ্ছা আল্লাহ বলেন আমরা যদি ভালো আমল করি তাহলে এই অবস্থায় আমার মনে যেন অহংকার না আসে কারণ এই ভালো আমল করা তো ভিককে দিয়েছে আমাকে আল্লাহ দিয়েছে অতএব আমি আল্লাহর সুপিয়া গাফন করবো বলবো আলহামদুলিল্লাহ তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না আল্লাহ জানে আল্লাহ বেশি জানে কে তাকে বয় আপনার মনের সংবাদ কে জানে বেশি আল্লাহ আল্লাহ আপনার বেশি সংবাদ জানেন আল্লাহ আপনার মনের সংবাদ আপনার মনের সংবাদ আপনি সব জানেন না কিন্তু আপনি এক মিনিট করবে আপনার মনে একটা কল্পনা হয়েছে কল্পনা জেগেছিল এক মিনিট এক মুহূর্ত এক মুমেন্ট এক সেকেন্ড করবে। এক পাল্টে যায় এরকম হয় আল্লাহ কি কখনো কোনো কিছু ভুলেছে কখনো কি ভুলবে তাহলে আল্লাহ আমাদের মনের সংবাদ আমাদের থেকে বেশি জানেন তাই বলি আল্লাহ কোন রকমের তুটি নাই এইসব ত্রুটি আল্লাহ আমাদেরকে ইমানিয়া আলহামদুলিল্লাহ করলাম আল্লাহ শুক্রিয়া আল্লাহ একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন খাবার খেলাম পানি খেলাম বলড় পরিধান করলাম আল্লাপান করে আলহামদুল্লাহ আমরা খাবার খেয়ে আলহামদুল্লাহ যেন না বলি বরং যেসব সময় শান্তি কে প্রমাণিত তা শিখার চেষ্টা করি আল্লাহ আল্লাহ আলু কিল্লী তবহিল তথ্য হো বে নিলি আপসি তু কিন্তু তবুও তাদের মধ্যে গর্বর সৃষ্টি হতে পারে ঝগড়া বিবাদ হতে পারে परस्परे तुम्हारा मिलिए देवे जो तरह मध्यल তাহলে যখন সে আল্লাহর নির্দেশ পালন করবে তাহলে তোমরা আদিল তাদের সাথে সম্প্রীতির সৃষ্টি করিয়ে দিবে বা সমঝোতার সৃষ্টি করিয়ে দিবে মিলিয়ে দিবে পরস্পরে আর শুনো ইনসাফের সাথে তাদের সাথে দুদলের সাথে তোমরা ব্যবহার করবে কারণ যারা ইনসাফকারী তাদেরকে ভালোবান শুনো মমিনা পরস্পরের ভাই ভাই তাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে সমঝোতার সৃষ্টি করিয়ে দাও ভয় কর্লাহকে যেন তোমাদের উপর রহম নাজির হয় দুইটি আজ যদি পরস্পরে দু মোমিন দল দুটি মৌমিন দল লড়াই করে তাহলে তাদের মাঝে সমঝোতার সৃষ্টি করিয়ে দেয় এটা হচ্ছে কাজ কিন্তু অনেক মুসলমানদের মধ্যে এরকম গুণ আছে যদি দুইজনের মধ্যে লড়াই সৃষ্টি হয় তাহলে তারা এই লড়াইটা আরো লড়াইয়ের জন্য আবার অনেক কাছে দূর থেকে হাত ধারিয়ে দেয় বলে লেগেছে আবার কেউ আছে চুগড়ি করে এদের মধ্যে পরস্পর হয়েছে আরো বাড়িয়ে দিন এবারে যদি হিংসা প্রবণতা হাত তাড়ি দিয়ে নিজের সূচককে দেখতে পেরেছি ব্যক্তি আরেকটাকে বলেছে দেখেছ লাগিয়ে দিয়েছি খুব সুন্দর খুব খুশি অথচ বিক্রিম জান্নাতা কি বলেছেন জান্নাতে যাবে আমরা যারা এখানে আছি সবাই জানাতে যেতে তাই আমরা যেন কোন মুসলমান চুগুর কুর না হয় মুসলমানদের পরস্পরে মিল মোহাম্মত সৃষ্টি করার দিকে করে দেওয়ার চেষ্টা করব তাদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করব না আল্লাহ তুমি বলা হল্লা আপনি যদি আপনি যদি আবদুল্লাহ কুবাইকে দেখতে আসতেন তার কথা শুনে তাকে দেখতে গেলেন গাদায় সহার হলেন সোলাম আল্লাহ ইসলাম গাধায় সহার হয়েছিলেন তিনি লজ্জা যেন কিছু মনে করেন মধ্যে কোন পরিমাণ অহংকার ছিল না আল্লাহ থেকে হেফাজত করেছেন যার মনে অনুপরিমান অহংকার আছে আমাদের মনে যেন হাসানাতান। আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য কি পছন্দ করেন এই সৌন্দর্য কোন সুবিধা নেই কিন্তু সঙ্গীতের পণ্ডিত ভিতরে সেটা ঢেকে রাখা হক জেনে হক কে গোপন রাখা আর আরেকটা হচ্ছে মানুষকে তাহলে বুঝা গেল আমাদের মধ্যে কি দিয়ে রাখছি আমরা এখানে আসছি আলহামদুল্লাহ আসছি আমাদের কাছে হকের আওয়াজ পৌঁছাচ্ছি পৌঁছাচ্ছি কিনা সেন্টার থেকে যাচ্ছেন পুস্তক নিয়ে যাচ্ছেন হক না মানি তাহলে কি হক হক কি গোপন করা হলো না অতএব আমরা সবাই হক মানব আর হকের উপর আমল করব আর হক প্রচার করবো অন্য প্রচার করব। বাংলাদেশে গেলে বাংলাদেশেও প্রচার করার চেষ্টা করব। সাবধান গেল ভারতে প্রচার করব ভিতরে অহংকার যেন না থাকে কাকে আল্লাহ তোমাকে একটু ইজ্জত দিয়েছি যেন ও আর কি খবরটা আর এরকম করবেন না আজকে আপনি তাকে বললেন ও কি কাল নেওয়া আমাদের দিন হয়তো সে তার ইজত আপনার মতো কোটি কোটি মানুষের থেকেও আরো বেশি হতে পারে আপনি হবেন ছোট দিয়ে সত্য বলেন এবারে তার একটা কথা বল কারণ ইজ্জতের মালিক তুমি না আল্লাহ تغير <تفت> الملك من تشاء وتنزل الملك بما تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب هنا بي الله عليه وسلم اپنی بولوں اللهم مالك الملك يا الله يا رب আর এক ঘন্টা পরে জেলে কিনা হচ্ছে কিনা হবে কিনা হবে কারণ এগুলোর মালিককে চাও তাকে ইজ্জত আমাদের ইজ্জতের অনেক আরেকজনকে দেখে তুমি কেন জন্মইনি আরেকজনকে দেখে যদি জলার সৃষ্টি হয় এই অবস্থা আপনার থেকে বলবেন আল্লাহ আল্লাহ আমি এতে কি হবে আল্লাহ আলহামদুল্লাহ কোন ক্ষতি হবে না আর আপনাকে আর পড়ে আল্লাহ এমনিভাবে এর আয়াত পড়লে যদি শয়তানি কুমন্ত্রণা শুনে পড়বেন যদি কারো প্রতি হিংসার সৃষ্টি হয় এটা মান মান তানশা ইয়াদিকা তাদের মাঝে তোমরা সম্প্রীতি আর সমঝোতার সৃষ্টি করিয়ে দিবে এটা হচ্ছে তোমাদের কাজ এর থেকে আরেকটা অংশ কবির ঘুনের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না দিন থেকে না কবিরা গুনা করলে মানুষ কি হবে না যদি কবিরা থেকে করলেজ হয়ে যেত তাহলে রহমুল্লা আলমী যা যে দুই দল পরস্পরের লড়াই করছে তাদেরকে মুমিন বলতেন না স্পষ্ট হচ্ছে কিনা কারণ দুইটা মুমিন দল করে তাহলে দত্তাগুনা থাকে না আরেকটা গ্রুপ আছে মৃত্যু জিলা ওদের আকিদা হচ্ছে কেউ যদি কবির আগ্রহ করে দিন থেকে হারিজ হয় না সম্পূর্ণ কিন্তু দিন আর কুফর ইসলাম আর কুফরের মাঝামাঝি থাকে মারা গেলে সে কাবের হিসেবে গণ্য হয় তাহলে মুসলমান থাকে আর এই ত্রুটি বিচ্যুতি থাকে এই তুই আমরা যখন মানুষ মারা যায় সহাতুল জামাজা পড়ি যদি সে একদম নিষ্পাপ হতো গুণ নাই তাহলে আবার কেন বসাতেন জান্নাত خلاص এর এ মুদখল ويمشي الجنه কি বলেন ওকে বাস পুরো 30 বছর অজু নামাজ আল্লাহর হির আল্লাহ তুমি তাকে মাফ করো তার উপর রহম করো তুমি তার গুণ মিঠিয়ে দাও তাকে ভালো অবস্থায় রাখো নিরাপদ অবস্থায় আল্লাহ তুমি তার আত্মকে সম্মানিত করো তার মেহমানদারিকে সম্মানিত করো আত্মী মানুষ আল্লাহ সে যেখানে যাচ্ছে তার তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তুমি তার গুনা খাতা ধূত করো পানি দ্বারা বরফ দ্বারা শিলা দ্বারা পানি বরফ শিলা দ্বারা তাহলে কবিরা থাকতে পারে কিন্তু কথা আমরা কবিরা গুণা করো না ইনশা আল্লাহ আল্লাহ তার কবিরা সব সময় থেকে দূরে থাকবো নির্দোষ দিল্লা কবিরা গুনা থেকে বাঁচবো কিন্তু কবিরা গুনা হয়ে গেলে আল্লাহর রহমত থেকে সমা সাথে সাথে তোবা করলে আল্লাহর দিকে বুঝবো কারণ আল্লাহ বলে আকিদা মজবুত বেদাতিদের সাথে যাবেন না বেদাতি হবেন না অমুক আর নামে অনেক বেদাতি দল বর্তমায় গজিয়ে উঠেছে এখানেও থাকতে পারে কিন্তু বাংলাদেশে আমরা অবহাওয়া দেখতে পাচ্ছি এদের ডেকে তাহলে তোমরা সবাই মিলে বিরুদ্ধে তোমরা লড়াই কর তাহলে বোঝা গেল সালিমের বিরুদ্ধে লড়াই করার বিধান স্বয়ং লাই ঠিক আছে যুদ্ধ করার কথা বলছেন সরাসি তাই না এমন মুসলমান। মুসলমান বলেই কান্ত হবেন না দেখতে হবে যদি কেউ কাজ দেখে তাহলে সে যেন তার হাত দিয়ে তা বারণ করে দেয় তার পরিবর্তন ঘটিয়ে দেয় যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে তাহলে মুক্তি প্রতিবাদ করবে আর যদি তারও সামর্থ্য না থাকে তাহলে মন্দির ঘৃণা করবে আর এই মন্দির ঘৃণা করা এটা হচ্ছে যারা মন্দির প্রতিবাদ করেন ওরা দ্বিতীয় স্তরে চলে যাবে আমরা আশা আমরা দ্বিতীয়তরে ইনশাল অম্বুকে মানুষকে বলিত হ্যাঁ করেন না অম্বুকে বলবেন হসিয় করবেন উপদেশ যখন এই মাত্রায় পৌঁছে যাবো উপদেশ দেওয়া চাই তখন যারা এরকম থাকে শক্তি দিয়ে ওটাকে পরিপূর্ণরূপে মিঠিয়ে দিতে পারে তাহলে ফার্স্ট নম্বর কিন্তু এক্ষেত্রে আপনারা শুনবেন আর ফতা বিক্রি মুসলমান অস্ত্র সবসময় দূরে যায় না তাও দেখতে হবে তো এই অস্ত্র ধারণ করা সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের কাজ হবে প্রতিবাদ করা মুক্তি করা আর একদম নিম্ন ইমান হলো মন্দিয়ে ঘৃণা করা আচ্ছা এভাবে সবাই বেরে এসছে আল্লাহ মুকমিন পরস্পরে ভাই ভাই তাই আমরা বাংলাদেশ মুসলমান পরস্পরে ভাই ভাই সন্দেহ আছে সৌদি আর বাংলাদেশ মুসলমান পরস্পরে ভাই ভাই সন্দেহ ভাই ভাই আছে কিন্তু বাস্তবে অন্যরকম লাগে বাস্তবে অন্যরকম লাগছে না আমরা এমন পর্যায়ে পৌঁছাই ও হচ্ছে অন্যরকম ও হচ্ছে আর ও হচ্ছে ও হচ্ছে আর তাহলে এই অবস্থায় আমরা কিরকম আর যদি আমি মারা যাই মুসলমান আমাকে কাপন করার জন্য এই প্রণয় যত মুসলমান আছে যদি জানে বললাম সমস্ত মুসলমান আসার চেষ্টা করবে বলবে মুমান ভাই তখন কি বলবে না আমি যাব না পড়তে আমরা যাবো কিনা তার জন্য দোয়া করবো কিনা সৌদি মুসলমান ভাই যদি মারা যায় তাহলে তার যাব যাবো না যাব তখন কি বলবো না আমার বেশি ছিল আমরা না ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলেছেন এই হিসাবে আমরা ভাই তাহলে আমি বলি তার এর কথা কি মিথ্যা হয়েছে না সত্য হয়েছে কারণ মুসলমান কিনা মমিনা আল্লাহ রসুল মুসলিম আফুল মুসলিম মুসলিম মুসলমানের ভাই তাহলে মুসলমান মুসলমান হিসেবে ভাই এজন্য বাপকে আমি কি ভাই হিসেবে ডাকবো না মুসলমান হিসাবে আমার গুণ এই হিসাবে আমি আমার আম্মাকে কোন হিসাবে ডাকবো না তাহলে এই জিনিসটা আমরা বুঝবো তাই তোমাদের ভাইদের মধ্যে পরস্পরের সম্প্রীতি সৃষ্টি করিয়ে দিবে ফটল সৃষ্টি করবে না আমরা যথাসাধ্য যথাসাধ্য চেষ্টা করব একজন আরেকজনের মধ্যে রহম করেন সময় আলোচনায় আল্লাহর আল্লাহ তুমি আল্লাহ অর্জন করে অর্জন করে আমন প্রার্থ অভিজ্ঞান কর আর প্রচার করার্থ অভিজ্ঞান আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো মুসলমানদেরকে মাফ করো জিন্দা জীবিত শো মুসলমানদের কি মহা অল্লাহ সুন্দর জীবন দান করুন ভালো অবস্থায় রাখো না তুমি আমাদেরকে জহান নাম থেকে না যাত্রীকে না যাত্রী জাহান নাম থেকে ওরা আজাদিকে না যাত্রী আমাদেরকে জহান নাম থেকে আমাদের দুনিয়া হাজির কর না তো আমাদের কিনে এক বানা সন্তান আমাদের কিনে এক বানা তোমাদের সন্তান اللهم <سؤال> اغفر لي و لي اهدنا الى صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم في دعائنا بركته امين اللهم ادم لسمانه الرحم اللهم ادم لسمانه العز بريده امين وافترى شؤوننا من Alláh'u'ma ufitna rima'at hikmu, wa ta'ullah min tawli wa r'amli wa riyya. Alláh'u'ma على wa محمد wa barik ala nabi'ina